কুম আসসালাম রহমতুল্লাহ আবার জীবন ওই দুটি নামাজের কথা হচ্ছে একই নামাজ ইশ্রাকের নামাজ বা আপনার চাষের নামাজ যেটাকে বলা হয় একই নামাজ এ সম্পর্কে যেটা হাদিসে বর্ণিত হয়েছে আবুার গিফার ইরাজ রসুল্লাহ বলেছেন ভোর হওয়া মাত্রই তোমাদের প্রত্যেক গ্রহন্থির জন্যই একটি সাতকা করা আবশ্যক হয় জেনে রেখো তোমাদের প্রত্যেক তাজবি হলো একটি সৎকা প্রত্যেক তাহামিদ একটি সৎকা প্রত্যেক তাহালিল একটি সৎকা প্রত্যেক তাকবিরই একটি সাতকা অর্থাৎ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকর বলা সৎ কাজের আদেশও একটি সৎকা এবং অসৎ কাজের নিষেধ একটি সৎকা বিশেষ অবশ্য জুহা বা চাষের মাত্র দুই রেখাত নামাজে যদি সে আদায় করে সে যদি দুই রেখাত নামাজ আদায় করে জুহা বা চাষের নামাজ তাহলে তা সবগুলো সমকক্ষ হতে পারে সাই মোসিমের হাদিস স্বাস্থ্য কুড়ি তো এগুলো এই নামাজ যদি দুই রেকাত কেউ আদায় করে তাহলে আল্লাহ সুবাহতালার যে নেয়ামত দেহের মধ্যে যে সিরা উপসিরা গ্রন্থি এগুলোর জন্য আল্লাহ সুবান তালা সুক্রিয়া আদায় করা হয়ে যায় তারপরে আরও একটি হাদিস রয়েছে বুরাইদারা জেলা দলানো কর্তৃক বন্ধিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাহা নিকট শুনেছি তিনি বলেছেন মানব দেহে তিনশো ষাটটি গ্রন্থি রয়েছে প্রত্যেক ব্যক্তির উপর ওই প্রত্যেক গ্রন্থির তরফ থেকে একটি করে সৎকার করা আবশ্যক सकले ही सत्का दीते क्या सक्षम है हे आल्ला रसुल मस्जिद होते कफ बाूतु इत्यादि नोरा दूर करा पथ होते कष्टदायक वस्तु काटा पाथर प्रभृति दूर करा, एक सत्का जदिता सक्षम नौ तब दूरकार चाषे नामज तुम से प्रयोन पूर्ण करार समकक्ष मोसनद अहमद अबू दाउद इब्ने हुजाइमार इबने, इबने हिबान हादी सहीद तरगिब हदीस नम्बर छः एकषट्टी তোযর ও্র আইমে